কাছে সম্মানিত সুদী দর্শক বিন্দু যারা বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে সকলকে আন্তরিক স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সমষ্টি আলোচনায় যেখানে আমরা সাধারণত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সমন্বয়ে আলোচনা করে থাকি আঞ্জাম দিতে আমরা অনেকে গাফিল রয়েছে। সম্মানিত শুধু দর্শক বৃন্দ এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছি যারা সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চলুন প্রথমেই তাদের সাথে আমরা পরিচিত হয়নি আমার ডান থেকে আছেন বিশিষ্ট আছেন আমার নিকটে অভিষ্ট আছেন তরুণ আলম শেখ আহমদুল্লাহ দর্শক বিন্দু জেথারীতি আমি হারুন হাসিন রয়েছি আপনাদের সাথে উপস্থাপনায় যে কথা বলেছিলাম যে হজ গুরুত্বপূর্ণ বিষয় ফরজ হওয়া সত্ত্বেও আমরা এই ফরজটা আদায় করছি না অথচ যে হজ ফরজ হওয়ার পরে ফরজটা আদায় করবে না সে কি কোরআনে যেটা বলেছেন এটার খুব সরল অর্থ দেশে কুফুরিতে চলে যাবে আমরা ব্যাখ্যা করলে আশা করি দর্শকরা বুঝতে পারবেন আল্লাহ কি বলছেন আল্লাহ আল্লাহ কে খুশি করার জন্য আল্লাহ মানুষদের উপরে দায়িত্ব হলো জরুরি হলো ফরজ হলো বাইত বাইদ বাইতুল্লাহ উদ্দেশ্যে যাবে বাইতুল্লাহর হজ আদায় করবে মানসতা যে ব্যক্তি অমান কাফারা। আর যে ব্যক্তি কুফুরি করবে ফাইনাল তাহলে তাকে বুঝতে হবে আল্লাহ তালা বিশ্বের কারোর এবাদতের মুখাপেক্ষি নন বরং বান্দারাই আল্লাহর মুখাপেক্ষি এই যে হজ আদেশ দিয়ে এর পরেই আল্লাহ বললেন অমন কে এতে বোঝা গেল যে আল্লাহর এই আদেশটা পালন করলো না সে হয়ে প্রকার আল্লাহ তার এবাদতের মুখাফে নন এখানে একটা লিমিট করা যেতে পারে আর কি হজের বিষয়টা সেটা হলো কত টাকা থাকলে হজ সে করতে পারবে এখন সাধারণত বাংলাদেশ থেকে হজ করতে তিন লাখ টাকা কিছু বেশি বা কিছু কম হলে যাওয়া যায় একজন ব্যক্তি যখন ব্যবসায়ী কাজে তিন লাখ টাকা বিনিয়োগ করবেন তার স্বাভাবিক আমি টাকা উপার্জন করেছি সে উপার্জনের টাকা দিয়ে যে সম্পদ আসছে সেটা চলমান কিন্তু এই পরিমাণ টাকা দিয়ে যদি আমি কোন জমি কেনার চিন্তা ভাবনা করি তাহলে ওইটা বাদ টাকা আগে করতে হবে জি অবশ্যই আর একটা বিষয় হলো যখন কোনো ব্যক্তির ব্যাংকে টাকা জমা আছে এতটুকু পরিমাণ যে টাকাটা আমার সংসার ব্যয় হচ্ছে না প্রয়োজন হচ্ছে না তখন ওটা জমা রাখার আগে তাকে হস করে আসছে। এটা আসতে বিষয় হলো আমি কৃষক মানুষ হিসাবে আমি যে ফসল ফলাই তার থেকে একটা বছর চলবে বা আবার পুনরায় ফসল আসা পর্যন্ত স্বাভাবিক হবে তবে এছাড়া উদ্বৃত্ত থাকছে এমন অর্থ যার দ্বারা আমি বাইর হস করতে যেতে পারবো আমার হালাল উপার্জন অনুগতি দিয়ে বোধহয় হজ ঠিক হবে না এই একটা ধম্র জাল মানুষের ভিতরে অস্পষ্ট আছে যে কেউ মনে করেন আমাদের উপার্জন হারাম হারামে গেছে এগুলো দিয়ে হজ হবে না একটু নিষ্কণ্ঠ খাল কিছু করতে পারি কিনা এটা হলো অনেকটা আরবের তারা তো হজ করতেন তারা বলতেন বিষয়টা না খাবো কেন আর যদি আমি সাধ্যের ভিতরে চেষ্টা করো সন্দেহ কিছু থেকে যায়। মুক্ত হওয়ার চেষ্টা করব। কিন্তু যে সম্পদের আমি মালিক আমার আছে আমাদের সমাজে হজ ব্যবসায়ীরা করেন চাকরিজীবীরা করতে অনেক চাকরিজীবীর প্রভিডেন্ট ফান্ডে এমন টাকা আছে যে টাকা নিয়ে হজ করে আসলে তার কোন অনেক কৃষক জমি বিক্রি লাগে না প্রতি বছরে তার ফসল বিক্রি করে নতুন জমি কেনেন আগে তার হসফরজ হয়ে গেছে অনেক ব্যবসায়ী টাকা দিয়ে নতুন ব্যবসা বৃদ্ধি করেন প্রতি বছরের লাভের টাকা দিয়ে ব্যবসাকে বড় করেন অথবা তারপর হসফরজ আছে এই জন্য হজ ফরজ হওয়ার এই অস্পষ্টটা আমাদের মন থেকে দূর করতে হবে সবচেয়ে বড় যে আমাদের বুঝতে হবে যে আমার জীবনের সবচেয়ে বড় লাভ হলো যে আল্লাহর মেহমান হতে সুযোগটা নেওয়া এতে কি হবে আখের হাতের লাভ তো আসেই লাভকে আল্লাহ রসুলো তাহলে কি হবে দুটো জিনিস তোমাদের থেকে সম্পূর্ণ মুছে যাবে একটা হলো গোনা আর একটা দারিদ্র সচ্ছল হবে তোমাদের সচ্ছলতা আসবে হালাল সচ্ছলতা আল্লাহ দেবেন যত উমরা করবে তত যেহেতু আল্লাহর বিধান ওই ব্যক্তি তত ধনী হয়ে যাবে এটা দরিদ্র হবে এখানে যে হাদিসটা আছে আমরা এটা নিয়ে কোন হাদিস্টের মধ্যে মানে হাজের সাথে হজের তামাত যেহেতু বলা আছে গ্রামার ইয়ে অনুযায়ী একটার পর একটা একটার পর একটা করা আসছে হজের মাধ্যমে যে হজ শুধু মোতামাতের মাধ্যমেই তারপরে হজটা করব। এই প্রবণতাটা সাধারণত দুই কারণে হয়ে থাকে এক নম্বর হলো যেটা আমরা ইতিব আলোচনা করেছি যে চাকুরি জীবনে আমি অনেক অনৈতিক কাজ করতে হয় এটা আমি হজ না এটা একটা দ্বিতীয় যে প্রবণতা সেটা হলো যে চাকর জীবন আমি প্রচুর ব্যস্ত একেবারে অপসর হয়ে নিরিবিল হয়ে তারপর আমি হজ করব। তো এই সুযোগ পাবো কি না আলোচনা তো আমরা করেইছি কিন্তু এখানে আরেকটু আমি শুধু যোগ করে বলতে চাই এটুকু যে যে সমস্ত চাকরিজীবী ভাইবাবোনেরা হজকে বিলম্ব করছেন তারা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু কয়টা পয়সা কামানোর জন্য দিলেন আর জীবনের রিজেক্টেড লাইফ যখন তার মালিক তাকে আর চাকরিতে রাখছেন না তার প্রয়োজন মনে করছেন না যে বড় আমার প্রেমময় রব যাকে সময় দিলে আমার মালিককে এত কষ্ট করে খুশি করতে পারি না বোনাস দেয় না আমার যেটুকু পাওনা দেয় না আর আমার প্রেমময় রব মালিক যাকে দেড় মাসের হজের ছুটি নিতে কোনো ক্ষতি কথা দেয় না প্রভিডেন্ট ফান্ডে অথবা পেনশন ফান্ডে যে টাকা জমা আছে তার থেকে দু টাকা তুলে নিলে কোন দারিদ্র পথ বন্ধ করে দেবো আমি হজ্জার জন্য একটু সময় বের করি যে সময় আমাদের এখন হচ্ছে না শুধু দর্শক ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে বিরতির পর পুনরায় ইনশা আমরা এই সুন্দর আলোচনা নিয়ে আসব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 सब समस्या कुरानी मानवतार महान सम्पद शब्द मदानी आसन कुरान दिए जीवन गड़ी সকাল ছটায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ কর জান্নাত যাবার কি উপায় তা করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে উপেক্ষা করে ভাগ্য পরীক্ষা করা আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় मृत्यु कमना ना करते ही चाय तब जान हि्लाह जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर जो मृत्यु खंड असुस्थता छत्तीसमी पुनरा अपना स्वागत शुद्ध दर्शक बिंदु जो कथा आलोचना कर আমাদের মনের ভিতরে এক প্রকারের সংকীর্ণতা আছে এবং আমরা অবুজ মনে এই ধরনের কথা বলে ফেলি যে হজ করলে টাকাটা আমার খরচ হয়ে গেল আমি জাগতিক দিক থেকে পিছিয়ে গেলাম অথচ যেই কথা আমরা জানলাম কি বলেছেন যে হজের মাধ্যমে আমার কি উপকার আসে অর্থনৈতিক উপকার কি আসে আমাদের এটাও জানা দরকার যে হজ জীবনে একবার ফরস রসমসাল হাদিস আল্লাহ বলছেন তোমার হজ করো তোমাদের উপরে হজ ফরজি তোমাদের উপরে হজ প্রতি বৎসরী করা যেত না। জীবনে একবার হজ জীবনে একটি বার হজ এই একটি হজ যেটা এটা আদায় করতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি আমাদের জন্য কতই অকল্যাণ ডেকে আনছে এতই বেশি সমাজে জি জি জি তার ব্যবসা ঠিক কিনা সে জানে না তার চাকরি ঠিক কিনা জানে ঘুষ চাকরি নিয়েছে এটা সে অন্য জমিগুলো যেভাবে কিনেছে তার ফসল হালালা নাই তাকে শুরু জীবনে হজ করার যখন করবেন এই সমস্ত চিন্তা থেকে তাকে মুক্ত হতে হবে শুরুতেই দ্বিতীয় বিষয় হলো আমি যে খাদ্য ভক্ষণ করেছি এই প্রত্যেক সম্পত্তি থেকেও করেছি আবার নিজের সম্পত্তি থেকে সম্পত্তি অর্জিত সম্পত্তি থেকে আমি ভক্ষণ করেছি তাহলে এটা তো মিক্সার হয়ে গেছে আপনি হিসাব করছেন কিন্তু আপনার দেহ আপনার পোশাক এটা কি করবেন আপনি এখানে একটা জিনিস উল্লেখ করা যায় মানে দর্শকদেরকে বলবো যারা হজ করার মেয়াদ করবেন তাদের উদ্দেশ্যে এতটুকু বলা যায় যে আপনার হয়েছে মাঠে হাজরা আস আল্লাহ উঠাবেন দুটো চোখ থাকবে চোখ দ্বারা দেখবে ও লিসানুন লিসান বিহি এর দ্বারা তার মুখ থাকবে মুখ দ্বারা কথা বলবে ওয়াইয়াসমাস বিহাক ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেবে যে ব্যক্তি তাকে স্পর্শ করেছে একেবারে আপনার নয়। আপনার পোশাকটাও খালেজ নয় আপনার ধারণাটাও খালেজ নয় শুধু প্রৈতিক সম্প্রতি বিক্রি করে গিয়ে আপনি হজটাকে সুন্দরভাবে পালন করবে এই সুযোগটা তো আপনার নেই সুতরাং হজ করার আগে আপনি নিজে সাবধান হন হালাল রিজিক বা হালাল ভক্ষণ সম্পর্ক সবকিছুর সঙ্গে শুধু হজের সঙ্গে আমরা সাধারণত যারা হজে গিয়ে থাকি হজে যাওয়ার একটি অন্যতম বড় লক্ষ্য থাকে দোয়া করা আর এই লক্ষ্যটি কোনো অন্যায় বা ভুল লক্ষ্য নয় হাদীসিবিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যে যারা হজ করতে আসে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা কিছু কিছু জায়গাই আছে দোয়া করার জন্য স্পেশাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন অতএব দোয়া মাথায় রাখতে হবে যে হাদিসটি রসুল সাল্লাম বলেছেন একজন প্রতীক আসে আর শাহরাস তার চুল উড়ন্ত হয়ে আসে আকবর ক্লান্তির ছাপড়ে আমরা তো সফর করে আসি যখন মক্কায় এই হাদিসের আমার জীবনের প্রতিটি দোয়া কবুলের সঙ্গে আমার হালাল রেজিকে বলতে হবে যে দেখো লোকটি দোয়া করছে দুইখানা হাত তুলে তাহলে শুধু সম্পত্তির সাথে নয় বরং তার পোশাকের সাথে জড়িত তার শরীরের সাথে জড়িত পানীয় সাথে জড়িত খাদ্যের সাথে জড়িত এখানে আমরা দর্শকদের নিরুৎসাহিত করছি না মূল কথা হলো যে আপনি হালাল টাকা নিয়ে হজে যাবেন বাকি দেহ হারাম নিয়ে যাবেন এটার মধ্যে কোনো কল্যাণ নেই এটা শয়তানের প্রতারণা পরং আপনি যদি নিশ্চিত হন আপনার উপার্জনে হারাম মিশে গেছে আন্তরিক তো অবা করেন সাধ্যমতো মানুষের হক ফিরিয়ে দেন আল্লাহর কাছে কাটা করেন সাধ্যমতো হালাল নিয়ে আল্লাহর কাছে যান সেখানেও আল্লাহর কাছে হারাম থেকে বাঁচার তো অবা করেন হালাল নির্ভর হন হারাম উপার্জন বন্ধ করেন মানুষের হক ফিরিয়ে দেন তাহলে আপনি কখনোই চিন্তা করেন না যে আপনি দরিদ্র হয়ে যাবেন যদি আপনার এই অন্তরের আবেগ আল্লাহ কবুল করে নেন তাহলে তোমরা ওজন করো পরিমাপ করো সম্পূর্ণ নিত্তিতে ইনসাফের সাথে কম বেশি করোনা তবে আল্লাহ মানুষকে সাধ্যের বেশি দায়িত্ব দেন না অর্থাৎ তোমার সর্বাত্মক সাধ্যের পরও যদি অসাধ্য অবেন এই জন্য যাদের উপার্জন হারাম শুধু টাকাটা হালাল করব পত্রিকা জমি বেঁচে এতে আমি জিতে যাব এই চিন্তা করার সুযোগ নেই তবে আমরা হারাম যদি সত্যই মিশে থাকে আমরা আন্তরিক তো করব হারাম থেকে মুক্ত হব মানুষের হক ফিরিয়ে দেব এবং হজে যাবো সেখানেও আল্লাহর কাছে করব আর সবচেয়ে সুনিশ্চিত জায়গা যেটা এই দোয়া পড়তে শিখিয়েছেন আর এই আরে যুগ করি অনেকেই আল্লাহাল তাকে সচ্ছলতা প্রচুর দিয়েছেন তিনি করেন কি করেন হলো যে আমার প্রচুর পয়সা আছে কিন্তু আসলে মাস যে মক্কায় থাকবো টাইম আমার নাই অনেক বড় ব্যবসায়ী তো কি করব। আমার মসজিদের ইমাম সাহেবকে পাঠাই দিলাম দুজন আলমকে পাঠাই দিলাম এরকম অনেকেই করেন সে সমস্ত ভাই বোনেরা যারা মনে করছেন থাকলে আপনি একশো হজ বদলি করান অন্যকে দিয়ে আপনার ফরজ আদায় হবে না এখানে আর একটা আমাদের দর্শকদের বুঝতে হবে ইসলামে পুরোহিত তান্ত্রিকতার কোন স্থান নেই সকল ধর্মে এরকম আছে যে আমি আমার মালিকের রবের এবাদত করব একজন যাজক বা পুরোহিত আসলেন তাকে টাকা দিলাম তিনি মন্ত্র পরে দিয়ে গেলেন অর্থাৎ তিনি বিরিয়ানি খেলেন পুষ্টি আমার দেহে চলে আসলো এরকম কোন এই এই রকমের রকমের চিন্তা অন্যান্য ধর্মে আছে ধর্ম পালন করতে চাইলে আমি সব ঠিক করে দেব টাকা পয়সা দেব পুরোহিত বা যা বা কেউ এসে দোয়া করে দিয়ে চলে গেল ইসলামে এর কোনো সুযোগ নেই আলে মোলামা কখনোই পুরোহিত নন আপনার দোয়া তিনি করতে পারেন না আপনার নামাজ তিনি পড়তে পারেন না আপনার হস তিনি করতে পারেন না আপনার কোরআন তিনি তেলোয়াজ করতে পারেন না এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে পারবো গ্রহণ করা যাবে না করে দেবে এটা তো অনেক ধরে ক্ষেত্রে আলেমদের অবস্থার মত যদি আপনি এইভাবে আলেমুলা কে বা অন্য কোন ব্যক্তিকে কে মনে করেন যে এবাদতের মাধ্যম তিনি এটা করে দিবেন এটা করার কোন সুযোগ নেই ভাবে আমরা কোরআন দেখা যায় অযুক্তি একটু শেষ করি এখানে যারা মনে করছেন যে আমি পয়সা দিয়ে আলেম সাহেবকে হজ করায় দিচ্ছি তিনি টাকাটা কিন্তু অযথা নষ্ট করছেন নিশ্চয়ই তার মাথায় চিন্তা এসেছে তিনি কল্যাণ চান তিনি মনে করেন আমার হয়ে যাবে তিনি জানেন না হজর কি রসুল আক্রম সালামিজ্ঞাসা করেছিলাম ইমানের পরে দ্বিতীয় কোনটায় উত্তম রসুল্লাহ আকরম সাল্লাম জবাব দিয়েছেন জেহাদ আল্লাহ রাস্তা জেহাদ করা দ্বিতীয় উত্তম জিজ্ঞাসা করা হল হুম্মা মাদা এর কোনটা স্পষ্ট ভাবে রসুলাম তিন নম্বরে এনেছেন যে আলহাদ মবরুর একটি হবে আপনার কোন প্রকার কর্ম থাকবে না এবং যে হজটি সম্পূর্ণরূপে রসুল প্রত্যেকটি আর ও ওয়াজিব সহ আদায় করা হবে ইনসা আল্লাহ সেই হজটাই হবে মবরুর আর যার হজ হাজ হয়ে যাবে হাজুরের বদলা অতি সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ আমরা এই আলোচনার মধ্য দিয়ে যে জিনিসটা জানতে পারলাম আমাদের অতিথিদের আলোচনার মাধ্যমে সেটা হলো হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদ তবে আপনার হজ কবল হবে আর হজের ব্যাপারে যে সমস্ত সংশয় সন্দেহ আছে এই সন্দেহগুলি দূরী করতে হবে মনে রাখতে হবে যে হজ আল্লাহর ডাক যখনই আমি যাব আল্লাহর গুলাম হিসেবে হাজিরা দেব। তখনই ইনসা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমার জন্য যা কল্যাণ তা দুনিয়াতেও দেবেন আর আখারে তো অবশ্যই আমার জন্য জানাত আছে কাজেই আমরা এই বিষয়টি উপলব্ধি করে হজের গুরুত্ব বুঝি অনুধাবন করি এবং যার উপরে যখন হজ ফরজ হয়ে যাবে তখন যেন আমরা কাল বিলম্বনা করি আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাদের সকলকে তো অভিধান করুন সম্মানিত সুদীয় দর্শক আপনাদের সকলের পক্ষ হতে পিস্টি বানার পক্ষতে সম্মানিত অতিথিবন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শকের কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় আরো করছি আলম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 জয়েন্ট ডাক নাহক দেখুন অর্ধাঙ্গিনী নাতঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলা